প্রিয় দর্শক শ্রদ্ধা বাইবের মতো আপনার সুফলের কথা এখানে উল্লেখ করা হবে উহ যুদ্ধের মধ্যে সত্তর জন শহীদ হয়ে গেছেন সাবেক রামের মধ্য থেকে তাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি ছিলেন সৈহাদা আপনার সুফল আপনার কেউ ধরতে না চাইবেন কিন্তু আমরা সুফল বলবো কারণ এতে করে সাহাবিকর সাদা মর্যাদা পেয়েছেন এবং এটা পরবর্তী জীবনের জন্য একটা বিশাল जीवन रक्षार जीवन दी कहें उहुदे जुद्धा सत्यारे परीक्षा सत्यारे मोमिन प्रकाश पे তারা হলেন সাবিক এবং আপনার মৃত্যু প্রকাশ পেয়েছে তারা হলেন তারা মুনাফিক যাদের গুরু ছিলেন গুরু ছিল তাদের গুরু এই হলো আপনার সেই যুদ্ধের আসল পরীক্ষা আহ যুদ্ধের মধ্যে আবু দুজানা রদিয় হম তিনি রসুর আফ ইসলামের তলোয়ার হাতে নিলেন এবং তিনি সেটার অধিকার আদায় করলেন হ্যাঁ এবং ফেরস্তা সেই উহুদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন তখন ফেরস্তারা এসে তাকে আপনার গোসল দিয়েছেন উহ যুদ্ধটা ছিল আসলে মৌলিক ভাবে রসুল মৃত্যুর একটু পট ভূমিকা এবং সেটার প্রস্তুতিমূলক আপনার প্রচার চালিয়ে দেওয়া হয়েছিল যে রসুল এখন শেষে মৃত্যু বরণ করেছেন হ্যাঁ তো আল্লাহ জুল শাহু তাদেরকে স্থির করলেন উহুদের যুদ্ধের মধ্যে এমন কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে এবং এমন কিছু আপনার মানুষের জন্য শিক্ষা রয়েছে যেটা আপনার না জানলেই নয় এবং সেটা জানার জন্য আমরা বলবো যে এব্দুল খাইব রহমতুল আলাইজাদ কিতাব দেখার জন্য কারণ তিনি সেখানে অনেকগুলো শিক্ষা শিক্ষার কথা উল্লেখ করেছেন যেটা আমাদের অবশ্যই সকলের জানা উচিত হম নম্বর হিজড়ি বাধার সৃষ্টি করার জন্য কারণ সে কি করেছে মদিনার সাথে যুদ্ধ করার জন্য মানুষদেরকে জমায়েত করেছে এটা আছে আপনার তোলাই হা এমনি আপনার ব্যাপারটা आपनार तान आबार आपनार देखा जाये, फेटे जा रक्त बेर छो तीन मृत्यु बरण करें रसुल्ला चमत्कार दुआ कर হজরত আবু সালামার জন্য তিনি বলেছেন আল্লাহ বলেছেন হে আল্লাহ আপনি আবু সালামাকে ক্ষমা করে দিন এবং তার পর্যায়ে উন্নীত করুন যারা প্রাপ্ত তাদের মাঝে তার আপনার মর্যাদাকে উন্নীত করুন এবং তার যারা পেছনে রয়েছে পরিবার বর্গ তাদের আপনি অভিভাবক হয়ে যান এবং আপনি আমাদেরকে তাকে ক্ষমা করুন হে সর্বজগতের প্রতি পালুক এবং মহার্নমের চুর্থ হিজড়ির সাথে যুদ্ধ করার জন্য পাঠান যে কিনা আপনার বিশাল একটি গোষ্ঠী তৈরি করেছে একত্রিত করেছে মদিনায় যুদ্ধ করার জন্য হজরত আবদুল্লাহিনে উন্নৈস রদি আ তিনি সক্ষম হয়েছেন খালেদিনে সুফিয়ান আল সেটা বিচ্ছিন্ন হয়ে যায় যারা একত্রিত হয়েছিল মদিনার সাথে যুদ্ধ করার জন্য যখন আবদুল্লাহ রানো তিনি মদিনায় ফিরে আসেন তখন রসুর আকাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন এবং তাকে বলেছেন আফলাহাল বলছে যে তুমি আসলে একটা নিদর্শন বা আলামত হিসাবে থাকবে ক্যামতের দিবসে যখন আবদুল্লাহবিন উনিশ যদি ল মৃত্যুবরণ করেন তখন এই লাঠিও তার সাথে আপনার দাফন করে দেওয়া হয় কারণ এটা ক্যামতের দিবসে আলামত তারা মৃত্যু করেন শহীদ হয়ে যান তাদের সাথে বনু আহিয়ান গোত্র গাদ্দারি করেছে এবং এটা রসুল এখন সংশ্রামের জন্য খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে আরেকটি ঘটনা ঘটে সেটা হচ্ছে বীর মাগুনা একটা যুদ্ধ হয়ে যায় অথবা এটাকে সারি এতুল হয়। সেখানেও আপনার সত্তর জন আনসারি সাবে যারা কারি ছিলেন অর্থাৎ কোরআন করতে আপনার দক্ষ ছিলেন তাদেরকে সেখানে হত্যা করে দেওয়া হয় তারা শহীদ হয়ে যান কারণ তাদের সাথে গাদ্দারি করেছে তিনটা গোত্র একটার নাম রিয়াল আরেকটার নাম দাকুয়ান আরেকটার নাম ওসাইয়া এরা তিনটা গোত্র তাদেরকে নিয়ে তাদের সাথে গাদ্দারি করে তাদেরকে হত্যা করে দেয় এবং যে ঘটনা এটা ছিল মুসলমানদের জন্য সর্ব কঠিন একটি ঘটনা এবং এই জন্য কষ্ট পেয়েছেন এবং কষ্ট পাওয়ার কারণে রসুল আকরমুল ইসলাম এক মাস যাবৎ তাদের বিরুদ্ধে বদয়া করেছেন কুনতের মধ্যে এবং তিনি এই সমস্ত যে তিনটা গোত্র গাদদারি করেছে তাদেরকে বদোয়া দিয়েছেন যে তাদের সাথে যুদ্ধ হয় এটা ছিল ইহুদিদের সাথে দ্বিতীয় যুদ্ধ কারণ বনু কাইন কার সাথে ইতিপূর্বে হয়ে গেছে এবং এটার কারণ ছিল তারা রসুল আকরমকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছে এই জন্য আল্লা তাদের অন্তর্মেদে ভয় ঢুকিয়ে দিলেন এবং তারা রসুল আকরম সাহা ইসলামের সাথে আপনার সন্ধিতে আবদ্ধ হয় যে তারা এলাকায় ছেড়ে যাবে যেটাকে আরবিতে বলা হয় জালার মনে হচ্ছে নিজ এলাকা ত্যাগ করা যে তোমরা যা পারো তোমাদের অন্যান্য জিনিস নিতে পারো কিন্তু অস্ত্র নিতে পারবে না অস্ত্র রেখে যেতে হবে তোমাদেরকে এই আপনার গোজবাই বানুন নদীর সম্পর্কে সুরে হাসল পরিপূর্ণ নাজিল হয় नदर्के धारणा ना रखे तीसर आयात गुजा कष्टर हो जाए अबातने शेष करते जाए ইনশাল্লাহ সামনের পর্বের জন্য আমরা সবাই অপেক্ষা থাকবো আল্লাহ আমাদেরকে রসুলের সিরু সম্পর্কে আরো ভালোভাবে জানার এবং সেটা মানার তৌফিক দান করুন ওসাল্লান